المكتب التعاوني للدعوة والأرشاد وتوعية الجاليات بأبها بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم أما بعد السلام عليكم ورحمة الله وبركاته بريدار شك سرطة بهاي وبرنا ديشي كنبا بروباشي كاسي ابن دوري افمنا جيزي كانتكا مدير شاته رويسن افمنا دير شكل كجاناتشي انتريك شبتش ومبارك بات بريدار شك سرطة بهاي وبرنا بريدار شك দোয়া একটি এবাদত শুধু এবাদত নয় আল্লাহ তাতে খুশি হন সুবাহার নির্দেশ তাই তো আল্লাহ সুবাহান বলছেন অকাল রব্বুমুদৌনি আস্তাজ বিলাকুম তোমাদের রব তোমাদেরকে বলছেন যে তোমরা আমাকেই ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দিব জি शेग शेग डाक, सुभान नभी से प्रार्थना से डी है स्वयं अल्लाह सुबहान तलार पसंद मानूष जिरोनबी मुहम्मद रसुल्लाह सल्लाहसलमर भाषा तालह से दोआा कतईना सूंदर होते जदि से जामे माने अर्थात एम दोआा जार मध्य रेसे सबधरण सफलता जोर मध्य रेसे सबधरण कमियाबी जी दोर मध्य रेसे दुनिया आखिरत उभयर कल्याण तम दा होते যে প্রদর্শক শ্রোতা ভাই বোনেরা আজকে আমরা জানবো এমন একটি দোয়া যে দোয়া নবী করিম সাল সব সময় করতেন যে কথাগুলো আল্লাহ নবী সব সময় তিনি বলতেন যে দোয়ার মধ্যে আল্লাহনবী সাল্লাম এমন চারটি জিনিস চেয়েছিলেন আল্লাহ সুবাহনতালার কাছে যেই চারটি জিনিস আল্লাহ সুবাহানা যদি কারো জন্য মঞ্জুর করেন কারোর জন্য যদি আল্লাহ সুবাহানা এই চারটি জিনিসকে কবুল করেন তাহলে সেই ব্যক্তির দুনিয়া এবং আখেরাতের কোথাও সমস্যা থাকার কথা নয় সে যেন দুনিয়া এবং আখেরাত উভয় জগতের সফলতা অর্জন করলো উভয় জগতের সৌভাগ্য সে লাভ করতে পারল এ দোয়ার গুরুত্ব বলতে গিয়ে প্রসিদ্ধ গ্রন্থ তা তাইসিরুল করিমুর রহমানের লেখক শেখ সাদি রহেমাহুল্লা তিনি বলতেছেন হাজত দোয়া মিন আজমাইল আদিয়া ওয়া আনফাইহা যে এটি হচ্ছে এমন একটি দোয়া যেই দোয়ার মধ্যে সমন্বয় ঘটেছে সকল চাওয়া পাওয়ার যেই দোয়া হচ্ছে সবচেয়ে উপকারী দোয়া যেই দোয়ার ভিতরে বান্দার সকল কল্যাণের কথাই যেন তুলে ধরা হয়েছে তিনি আরো বলতেছেন এতদাম্মান ও দুনিয়া এমন এক দোয়া যে দোয়ার ভিতরে চারটি কথা বলা হয়েছে অথচ এই চারটি কথা বান্দার দিন এবং দুনিয়া দারিত্বের সকল কল্যাণকেই যেন একাত্রিত করে এই দোয়ার ভিতরে প্রথমে যে দুটি বিষয়ে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বারম্বার আল্লাহর কাছে প্রার্থনা করতেন সে দুটি যদি আল্লাহ সুবাহন তাল্লাহ কোনো বান্দার জন্য মঞ্জুর করেন তাহলে যেন তার দিনদারিত্ব তার পরকাল সুন্দর হল পরকালের সব ধরনের সফলতা এবং কল্যাণ সে লাভ করল আর এ দেওয়ার শেষ অংশে যে দুটি প্রার্থনা আল্লাহ রসুল সাল্লি সাল্লাম করেছেন তা যদি আল্লাহ সুবাহন তাল্লাহ কারোর জন্য যদি মঞ্জুর করেন তাহলে সে যেন দুনিয়ার সফলতা দুনিয়ার সৌভাগ্য দুনিয়ার কামিয়াবি অর্জন করলো দুনিয়ার কল্যাণ সে অর্জন করল যে প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা ঠিক এরকম একটি গুরুত্বপূর্ণ দোয়া বর্ণিত হয়েছে সাহে মুসলিম সুনাম তিরমিজি এবনেমাজা সহ মুসনাদে আহমদের মধ্যেও আল্লাহ নবী সাল্লাহ আল্লু আসাল্লাম থেকে প্রসিদ্ধ সাহাবি আবদুল্লা ইবনে মাসুদ রাজি আল্লাহ আহ্ন এ দোয়া বর্ণনা করতেছেন তিনি বলতেছেন আল্লা নবী সালাম কান ইয়া কানা অন্নবর্ণনার ভিতরে আসছে কান আল্লাহ নবী সালাম সব সময় বলতেন সবসময় যে দোয়াটি করতেন তা হচ্ছে তিনি বলতেন আল্লাহ হ্যা আল্লাহ নিশ্চয়ই আমি তোমার কাছে চাচ্ছি আলহুদা হেদায়াত একজন বান্দার তার রবের কাছে তার মনিবের কাছে আল্লাহ সোহান তালার কাছে সবচেয়ে প্রয়োজনীয় যে জিনিসটি চাওয়া পাওয়ার সবচেয়ে দামি মূল্যবান যে জিনিসটি তা হচ্ছে হেদায়ত ভালো কাজ করা ভালো কথা বলা ভালো পথে চলার তৌফিক আর এজন্যই আল্লাহ এই জন্যই আল্লাহবাহান হেদায়ত চাওয়াটাকে আমাদের জন্য ফর্স করে দিয়েছেন সুরা ফাতেহার মধ্যে আমাদেরকে প্রতিবার পুঁতি রাকাতে পুতি সলাতেই বলতে হয় এহদিনা সেরাত আল মুস্তাকিম কোরআনুল করিমের সুরুতি আল্লাহ বলেছেন হুদাল্লিল মুতাকিম এ কোরআন মুতাকিতের জন্য পথপ্রদর্শক জি আল্লাহ নবী সাল্লাহাম সর্বপ্রথম তার আখেরাতকে সুন্দর করার জন্য আখেরাতের কামিয়াবি এবং সৌভাগ্য লাভের জন্য যে জিনিসটি চেয়েছিলেন তা হচ্ছে আল হুদা অর্থাৎ হেদায়ত শেখ ওসাইমিন্লাহ হুদা শব্দের অর্থ করতে গিয়ে বলেছিলেন আল এল মুনাফে অর্থাৎ হ্যা আল্লাহ তুমি আমাকে দান করো উপকারী জ্ঞান হ্যা আল্লাহ তুমি আমাকে দান করো ওই প্রদত্ত জ্ঞান যার উপরে আমি চলতে পারলে আমার আখেরাত সুন্দর হবে আমার দিনদারিত্ব সুন্দর হবে আমার দিন দারিত্বের সফলতা আমি অর্জন করতে পারবো দ্বিতীয় পর্যায়ে নবী ইকাম সাল্লাম বলেছিলেন অত হ্যা আল্লাহ আপনি আমাকে দান করেন অর্থাৎ তা কোয়া অর্থাৎ আল্লাহ সোবাহনাত আপনাকে আমাকে যা করতে বলেছেন তা করা আর যা তিনি ছেড়ে দিতে বলেছেন তা ছেড়ে দেওয়া জি আল্লাহ নবী সালাম দ্বিতীয় পর্যায়ে যে জিনিস চেয়েছিলেন তা হচ্ছে হ্যা আল্লাহ তোমার কাছে আমি চাচ্ছি এমন তাকোয়া এমন আল্লাবিরুতা এমন তোমার ভয় অন্তরের মধ্যে যা আমাকে তোমার সব ধরনের নাফার মানে অন্যায় মাসিয়াদ পাপাচার মহার্রামাদ মনকারাত থেকে আমাকে ফিরিয়ে রাখবে জি আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম তার দিনদারিত্বকে সুন্দর করার জন্য তার পরকালকে সুন্দর করার জন্য তার পরকালের কামিয়াবির জন্য প্রথম যে দুটি জিনিস চেয়েছিলেন তার একটি হচ্ছে হুদা অর্থাৎ হেদায়ত আর দ্বিতীয় যে জিনিসটি তিনি চেয়েছিলেন তা হচ্ছে তা কোয়া অর্থাৎ আল্লাহর সব ধরনের নাফার মানির থেকে বেঁচে থাকার তৌফিক শ্রোতা আল্লাহ নবী সাল্লাম তার দুনিয়া দারিত্বকে সুন্দর যে জিনিসটি আল্লাহ সুবাহন তাল্লার কাছে সব সময় প্রার্থনা করতেন তা হচ্ছে আল আফাফ যে আফাফ মানি হচ্ছে চরিত্রের নির্মলতা চরিত্রের সৌন্দর্যতা হসনুল খুলুক মানি সুন্দর চরিত্র আর সেই সুন্দর চরিত্রের সর্বোচ্চ যে স্তর তার নাম হচ্ছে আফাফ অর্থাৎ একজন ব্যক্তি তার জীবনের সার্বিক দিকগুলোতে সে সুন্দর চরিত্রের অধিকারী হবে তার আয় উপার্জনের ক্ষেত্রে সে হারাম থেকে বেঁচে থাকবে তার দৃষ্টির ক্ষেত্রে হারাম দৃষ্টির থেকে নিজেকে বেঁচে রাখবে তার মুখকে সে সুন্দর চরিত্রের চরিত্রে চরিত্রবান করবে তার লজ্জাস্থানকে সে হারাম কাজ থেকে বিরত রাখবে এভাবে একজন ব্যক্তির জীবনের চরিত্রের যত অলঙ্কার থাকতে পারে একজন ব্যক্তি চরিত্রের যত ধরনের সৌন্দর্যতা থাকতে পারে জীবনের যত দিক রয়েছে সকল দিকে চারিত্রিক নির্মলতা এবং সৌন্দর্যতা অর্জন করাটাই আল্লাহ নবী সাল্লা সাল্লাম বারবার রবের কাছে চাইতেন প্রার্থনা করতেন যে প্রিয় দর্শক শ্রোতা ভাইবোনারা চতুর্থ যে জিনিসটি আল্লাহ নবী সাল্লাহাম তার দুনিয়া দারিত্বকে সুন্দর করার জন্য তার দুনিয়ার সফলতা এবং কামিয়াবির জন্য আল্লাহ সুবাহনত আলার কাছে বারংবার প্রার্থনা করতেন তা হচ্ছে আলগিনা অর্থাৎ অমুখাপেক্ষিতা গেনা মানি অর্থ করি টাকা পয়সা এটা নয় বরং গেনা মানি হচ্ছে সব কিছুর ক্ষেত্রে মানুষের দারস্ত না হয়ে মানুষের মুখাপেক্ষি না হয়ে আল্লাহান হওয়া তালার দারস্ত হওয়া তার মুখেক্ষী হওয়া তার দিকে মনোনিবেশ করা এটাই হচ্ছে গেনা শব্দের অর্থ আর এজন্যই আল্লাহ নবী সাল্লিয় সাল্লাম থেকে বর্ণিত হাদিস সোহে বুখারের ভিতরে এসেছে লাইসাল গেনা মিনকাসারাতিল আরত যে অর্থকরি টাকা পয়সার প্রাচুর্যতার নামুখাপেক্ষিতা বা গিনা নয় বরং ওয়ালাকিতা প্রকৃত গিনা যে প্রিয় দর্শক শ্রোতা ভাইবোনেরা আল্লাহ নবী মোহাম্মদুর রসুল্লাহ সালাইসাল্লাম তার রবের কাছে প্রতিনিয়ত বারংবার যে চারটি জিনিস চাইতেন তা হচ্ছে নির্মলতা ওয়াল গিনা এবং অমুখাপেক্ষিতা অর্থাৎ কোন মানুষের কাছে যাতে আমাকে মুখাপেক্ষী না হতে হয় আমি একমাত্র তোমার দরবারই মুখাপেক্ষী থাকতে চাই যে প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনারা এটি একটি মৌল্যবান দোয়া যেই দোয়ার মধ্যে একজন বান্দার দুনিয়া এবং আখেরাত উভয় জগতের কামিয়াবি রয়েছে যেই দোয়ার মধ্য দিয়ে একজন বান্দা উভয় জগতের সফলতা অর্জন করতে পারে আল্লাহ সোহান আতাল্লাহ আমাদের প্রত্যেককে সব সময়ের জন্য সেটা সালাতের মধ্যে হোক সালাতের বাইরে হোক যেখানে যে অবস্থায় আমরা থাকি না কেন আমরা যেন সর্বদা আল্লাহ সোহান আদালার কাছে এ চারটি জিনিস প্রার্থনা করে আমাদের দিন এবং দুনিয়া উভয় জগৎকে উভয় বিষয়কে আমরা সুন্দর করে নিতে পারি দিন দারিত্ব এবং দুনিয়া দারিত্ব কি আমরা যেন সুন্দর করে নিতে পারি দুনিয়া এবং আখেরাত উভয় জগতের সফলতা যেন আমরা এ দোয়া পাঠের মধ্য দিয়ে অর্জন করে নিতে পারি আল্লাহ সোমান আমাদেরকে সে তাও দান করেন আমিনা আনিরদুলিল্লাহ রাবিল আলমিন ওসালামা আলানবা মোহাম্মদ ষিষ্টি জ রক্তি